ত্রয়োদশ খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ বেদান্ত বিচারে মায়াবাদ ও শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি বেদান্ত বিচারে সংসার মায়াময় স্বপ্নের মতো সব মিথ্যা যিনি পরমাত্মা তিনি সাক্ষীস্বরূপ জাগ্রত স্বপ্ন সুসুপ্তি তিন অবস্থারই সাক্ষীস্বরূপ এসব তোমার ভাবের কথা স্বপ্নও যত সত্য জাগরণও রূপ সত্য একটা গল্প বলি শুনো তোমার ভাবের এক দেশে একটি চাষা থাকে ভারি জ্ঞানী চাষবাস করে পরিবার আছে একটি ছেলে অনেক দিন পরে হয়েছে নাম হারু ছেলেটার ওপর বাপ মা দুজনেরই ভালোবাসা কেন না ধর নীলমণি চাষাটি ধার্মিক গায়ের সব লোকই ভালোবাসে একদিন মাঠে কাজ করছে এমন সময় একজন এসে খপর দিলে হাড়ুর কলেরা হয়েছে চাষাটি বাড়ি গিয়ে অনেক চিকিৎসা করালে কিন্তু ছেলেটি মারা গেল বাড়ির সকলে শোকে কাতর হল কিন্তু চাষাটির যেন কিছুই হয় নাই উল্টে সকলকে বুঝায় যে শোক করে কি হবে তারপর আবার চাষ করতে গেল বাড়ি ফিরে এসে দেখে পরিবার আরও কাঁদছে পরিবার বললে তুমি নিষ্ঠুর ছেলেটার জন্য একবার কাঁদলেও না চাষা তখন স্থির হয়ে বললে কেন কাঁদছি বলবো। আমি কাল একটা ভারী স্বপ্ন দেখেছি দেখলাম যে রাজা হয়েছি আর আট ছেলের বাপ হয়েছি খুব সুখে আছি তারপর ঘুম ভেঙে গেল এখন মহা মহাভাবনায় পড়েছি আমার সেই আট ছেলের জন্য শোক করব না তোমারই এক ছেলে হারুর জন্য শোক করব। চাষা জ্ঞানী তাই দেখছিল স্বপ্ন অবস্থাও যেমন মিথ্যা জাগরণ অবস্থাও তেমনি মিথ্যা এক নিত্য বস্তু সেই আত্মা আমি সবই লই তুরীও আবার জাগ্রত স্বপ্ন সুসুপ্তি আমি তিন অবস্থাই লই ব্রহ্ম আবার মায়া জীব জগৎ আমি সবই লই স্বপ্ন নিলে ওজনে কম পড়ে একজন ভক্ত ওজনে কেন কম পড়ে সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম জীব জগৎ বিশিষ্ট প্রথম নীতিনীতি করবার সময় জীবজগৎকে ছেড়ে দিতে হয় অহং বুদ্ধি যতক্ষণ ততক্ষণ তিনি সব হয়েছেন এই বোধ হয় তিনি চতুর্িংশী তত্ত্ব হয়েছেন বেলের সার বলতে গেলে শ্বাসই বুঝায় তখন বিচি আর খোলা ফেলে দিতে হয় কিন্তু বেলটা কত ওজনে ছিল বলতে গেলে শুধু শ্বাস ওজন করলে হবে না ওজনের সময় শ্বাস বিচি খোলা সব নিতে হবে জারি শ্বাস তারই বিচি তারই খোলা জারি নিত্য তাঁরই লীলা তাই আমি নিত্য লীলা সবই লই মায়া বলে জগৎ সংসার উড়িয়ে দি না তাহলে যে ওজনে কম পড়বে মহিমাচরণ এ বেশ সামঞ্জস্য নিত্য থেকেই লীলা আবার লীলা থেকেই নিত্য শ্রীরামকৃষ্ণ জ্ঞানীরা দেখে সব স্বপ্নবৎ ভক্তেরা সব অবস্থা লয় জ্ঞানী দুধ দেয় ছিঁড়েক করে সকলের হাস্য এক একটা গরু বেছে বেছে খায় তাই ছিড়িক ছিড়িক দুধ যারা অত বাছে না আর সব খায় তারা হুড়ুড় করে দুধ দেয় উত্তম ভক্ত নিত্য লীলা দুই লয় তাই নিত্য থেকে মন নেমে এলেও তাকে সম্ভোগ করতে পায় উত্তম ভক্ত হুড়ুড় করে দুধ দেয় সকলের হাস্য মহিমা তবে দুধে একটু গন্ধ হয় সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে হয় বটে তবে একটু আউটাতে হয় একটু আগুনে আউটে নিতে হয় জ্ঞানাগ্নির উপর একটু দুধটা চড়িয়ে দিতে হয় তাহলে আর গন্ধটা থাকবে না সকলের হাস্য মহিমার প্রতি ওঙ্কারের ব্যাখ্যা তোমরা কেবল বল অকার উকার মকার মহিমাচরণ অকার উকার মকার কিনা সৃষ্টি স্থিতি প্রলয় শ্রীরামকৃষ্ণ আমি উপমাদি ঘন্টা টং শব্দ টীলা থেকে নিত্য লয় স্থুল সূক্ষ্ম কারণ থেকে মহাকারণে লয় জাগ্রত স্বপ্ন সুসুপ্তি থেকে তুরিয়ে লয় আবার ঘন্টা বাজল যেন মহাসমুদ্রে একটা গুরু জিনিস পড়ল আর ঢেউ আরম্ভ হলো। নিত্য থেকে লীলা আরম্ভ হল মহাকারণ থেকে স্থুল সূক্ষ্ম কারণ শরীর দেখা দিল সেই তুরীয় থেকেই জাগ্রত স্বপ্ন সুসুপ্তি সব অবস্থা এসে পড়ল আবার মহাসমুদ্রের ঢেউ মহাসমুদ্রেই লয় হল নিত্য ধরে ধরে লীলা আবার লীলা ধরে নিত্য আমি টং শব্দ উপমাদি আমি ঠিক এই সব দেখেছি আমায় দেখিয়ে দিয়েছে চিৎ সমুদ্র অন্ত তাই থেকে এই সব লীলা উঠল আর ওইতেই লয় হয়ে গেল চিদাকাশে কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি আবার ওইতেই লয় হয় তোমাদের বইয়ে কি আছে অত আমি জানি না মহিমা যাঁরা দেখেছেন তারা তো শাস্ত্র লেখেন নাই তারা নিজেরভাবেই ভাবেই বিভোর লিখবেন কখন লিখতে গেলেই একটু হিসাবী বুদ্ধির দরকার তাদের কাছে শুনে অন্য লোকে লিখেছে শ্রীরামকৃষ্ণ সংসারীরা বলে কেন কামিনী কাঞ্চনে আসক্তি যায় না তাকে লাভ করলে আসক্তি যায় যদি একবার ব্রহ্মানন্দ পায় তাহলে ইন্দ্রিয় সুখ ভোগ করতে বা অর্থ মান সম্ভ্রমের জন্য আর মন দৌড়ায় না বাদুলে পোকা যদি একবার আলো দেখে তাহলে আর অন্ধকারে যায় না রাবণকে বলেছিল তুমি সীতার জন্য মায়ায় নানা রূপ ধরছ একবার রামরূপ ধরে সীতার কাছে যাও না কেন রাবণ বললে তুচ্ছ ব্রহ্মপদং পরবধূ সঙ্গহ কুত যখন রামকে চিন্তা করি তখন ব্রহ্মপদ তুচ্ছ হয় পরস্ত্রী তো সামান্য কথা তা রামরূপ কী ধরব তাই জন্যই সাধন ভজন তাকে চিন্তা যত করবে ততই সংসারের সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে তার পাদপদ্দে যত ভক্তি হবে ততই বিষয়বাসনা কম পড়ে আসবে ততই দেহের সুখের দিকে নজর কমবে পরস্ত্রীকে মাতৃবধ বোধ হবে নিজের স্ত্রীকে ধর্মের সহায় বন্ধু বোধ হবে পশুভাব চলে যাবে দেবভাব আসবে সংসারে একেবারে অনাসক্ত হয়ে যাবে তখন সংসারে যদিও থাকো জীবন মুক্ত হয়ে বেড়াবে চৈতন্যদেবের ভক্তেরা অনাসক্ত হয়ে সংসারে ছিল মহিমার প্রতি যে ঠিক ভক্ত তার কাছে হাজার বেদান্ত বিচার করো আর স্বপ্নবোধ বলো তার ভক্তি যাবার নয় ফিরে ঘুরে একটুখানি থাকবেই একটা মুষল ব্যানা বনে পড়েছিল তাতেই মুসালাঙ্কুলনাশনাম শিব শিবংশে জন্মালে জ্ঞানী হয় ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বোধের দিকে মন সর্বদা যায় বিষ্ণু অংশে জন্মালে প্রেমভক্তি হয় সে প্রেমভক্তি যাবার নয় জ্ঞান বিচারের পর এই প্রেমভক্তি যদি কমে যায় আবার একসময় হুহু করে বেড়ে যায় বংশ ধ্বংস করেছিল মুসল তারই মতো